আপনারা জানেন আমাদের এই আলোচনাকে সাজানো হয়েছে একটি টাইমলাইন লাইন অনুসারে সুতরাং যে নবী আগে এসেছেন তার আলোচনা আগে হয়েছে এভাবে আমরা অগ্রসর হচ্ছি সুভান এই ধারাবাহিকতা রক্ষার মধ্যেও একটা সুন্দর প্যাটার্ন আমরা দেখতে পাই যেটা ফুটে উঠেছে যেমন আজম আলাহিসামের জীবনী আলোচনার মাধ্যমে আমরা জেনেছি মানুষ সৃষ্টির উদ্দেশ্য এবং মানুষের চিরন্তন শত্রু শয়তান সম্পর্কে পরবর্তীতে আমরা যাদের সম্পর্কে আলোচনা করেছি সাইদিনানুহ হুদ, হউদ্হ সোয়াইব এবং ইব্রাহিম আলাইস্লাম তাদের সম্পর্কে তাদের জীবনী আলোচনায় আল্লাহ মূলত তাদের দাওয়ার উপর ফোকাস করেছেন পরবর্তীতে ইয়াকুব, ইউসুফ এবং আইয়ুব আলহিমসালাম এই ধারাবাহিকতায় আজকে আমরা যখন ইনশাআল্লাহ ইউনুস সালামের জীবনী সম্পর্কে জানব আমরা দেখতে পাব যে অংশে হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে তাদের দুঃখ কষ্ট বিপদগ্রস্ত হওয়া বিপদে সবর করা এবং বিপদের মুখে আরও বেশি আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া আল্লাহর অভিমুখী হওয়ার কাহিনী দুনিয়া।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 কাজেই আর কথা না শুরু করতে যাচ্ছি আলোচনা আজকের কাহিনীটি হচ্ছে আরবি নুন শব্দের অর্থ মাছ সাহিবের অর্থ তাই মাছ ইউনুস যিনি ছিলেন রাসুলদের একজন সাইদানা ইউনুস আল্লাহ তাকে ইরাকের একটি অঞ্চলে প্রেরণ করা হয়েছিল বর্তমানের মসুল শহর যে অঞ্চলে সেই মসুলের নিনোয়া বা নিনোভা এই অঞ্চলে যেন তিনি কাজ করে যাচ্ছিলেন তিনি তার জাতির লোকেদেরকে দাওয়া উপস্থাপন করছিলেন তাদেরকে আল্লাহ দিকে আহ্বান করছিলেন কিন্তু বরাবরের মতোই অন্যান্য সব সম্প্রদায়ের মতো এই জাতির লোকেরাও তার সেই আহ্বানের সাড়া দেয়নি বরং তারা তার প্রতি নির্দম আচরণ শুরু করল তাকে প্রত্যাখ্যান করল লোকেরা তাকে তিরস্কার করল এবং ইমানের পরিবর্তে আলোচ মহামাতার দিনের প্রতি কুফর এবং শত্রুতাকে প্রকাশ করল এই জন্য আমরা দেখতে পাই আলোচ মহামতালা এই চিরন্তন সংঘাত সম্পর্কে কুরআনে বলেছেন আলাল ما ياتيهم من رسول الا كانوا به يستهزئون بندাগির <تصفيق> জন আককে আফসোস তাদের কাছে এমন কোন রসূলই আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রোহ করেনি এই জাতির এমন বিপরীত প্রতিক্রিয়া দেখে সাইয়েদ ইবনে সাঈদ সাল্লাম তিনি বিরক্ত হয়ে গেলেন উত্তেজিত হলেন সাইয়েদ ইবনে সাঈদ সাল্লাম তিনি বললেন এই লোকেরা দাওয়াত যোগ্য নয়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 তিনিছিলেন লটারিতে বুঝতে পারলেন এই লটারিতে পরপর তিনবার তার নাম ওঠার বিষয়টি এটা আল্লাহ সুবাহ ইচ্ছাতেই ঘটেছে এবং আল্লাহ সুবাহ এর মাধ্যমে তাকে একটি বার্তা মেসেজ দিতে চাচ্ছেন ইউনু যখন এই বিষয়টা বুঝতে পারলেন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 তিনি চারদিকে বুঝতে পারলেন এটা কোনো মাছের পেটে বন্দী হলেন মাছের পাকস্থ আরামদায়ক স্থান নয় এটা কোন ফাইভ স্টার হোটেলও নয় পাকস্থলির কাজ কি পাকস্থলির কাজ হচ্ছে খাদ্যকে হজম করা হার মাংস সবকিছুকে গলিয়ে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 সেই শক্তিশালী অ্যানজাইমের মাধ্যমে মাছের পাকস্তলিতে প্রত্যেকটা খাদ্য টুকরো টুকরো হয়ে বিচ্ছিন্ন হয়ে গলে যায় প্রত্যেকটা মাংস কোনাকে হাড় থেকে আলাদা করে ফেলে চিন্তা করুন সেই রকম একটি স্থানে সাইদানা ইউনুসাল্লাম তার অবস্থা কতটা কঠিন ছিল তিনি কত অসহায় ছিলেন। ছিলেন্লাম আল্লাহর পরীক্ষা কখন আসবে কিভাবে আসবে সেই পরীক্ষা আসার এক সেকেন্ড পূর্বেও বিন্দুমাত্র আজ করা যায় না ইউনুসাল্লা ভেবেছিলেন সমুদ্র পাড়ি দিয়ে তিনি অন্য জনপদে চলে যাবেন অথচ তিনি বন্দী হলেন আটক হলেন সর্বপ্রথম ইউনুস আল্লাহিস তিনি যখন নিজের চেতনা ফিরে পেলেন মুহূর্তের মধ্যে তিনি আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন তিনি বললেন ইয়া আল্লাহ আমি আপনাকে সিজদা করছি এমন এক স্থানে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 সে অন্ধকারে বসে আমাকে আহ্বান করল আমাকে ডাকল ইয়ে আল্লাহ তুমি ব্যতীত কোন মাবুদ নেই তুমি পবিত্র তুমি মহান অবশ্যই আমি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি আল্লাহ তুমি পবিত্র তুমি মহান আর আমি অবশ্যই সীমালঙ্ঘনকারীদের মধ্যে একজন হয়ে গেছি এই দুয়ার মধ্যে আমরা দেখতে পাই একটি অপরাধের স্বীকারোক্তি এবং একই সাথে আলাসমাতালার বরত্ব এবং একত্ববাদের সাক্ষ্য দেওয়া হয়েছে ইউনুসাল্লা বিষয়ে বলা হয়ে থাকে যখন ইনুসাল্লা নিজের জাতি তার কমকে ছেড়ে চলে যান তখন অলরেডি সেই জাতির জন্য আল্লাহ শাস্তি এবং আজাব অপেক্ষমান ছিল অর্থাৎ তাদের উপরে গজব আপতিত হতে যাচ্ছিলাম তিনি ছিলেন আল্লাহ একজন রাসুল এবং সেই জাতির উপরে তিনি দায়িত্বশীল ব্যক্তি আমরা জানি কিয়ামতের দিন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহ তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন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 অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল এম অবস্থায় যখন তিনি নিজেকে ধিক্কার দিচ্ছিলেন বাহ্যিক দৃষ্টিতে ইউনুসাল্লা সাল্লামের এ কাজ এটা কোন অপরাধ নয় কিন্তু আম্বি আলহামদাল্লাম আমরা জানি তাদের মর্যাদা অনেক উচ্চ অনেক ঊর্ধ্বে কাজে আলহ মোহাম্মতাল্লাহ তাদেরকে তাদের ছোটখাটো মানবীয় ত্রুটির জন্য পাকড়াও করে থাকেন এবং সেই ত্রুটিগুলোকে তাদের জীব দশাতে সংশোধন করে দেন যেন সেটা আমাদের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকে মাছের পেটে যাওয়ার ঘটনাও ছিল একটি ঘটনা। বলেছেন সে অন্ধকারে বসে আমাকে ডাকল এই অন্ধকার কেমন ছিল এই অন্ধকার ছিল প্রথমত মাছের পেটের ভিতরের অন্ধকার দ্বিতীয়ত সমুদ্রের গভীর সমুদ্রের তলদেশের অন্ধকার এবং তৃতীয়ত অন্ধকার ছিল রাত্রির অন্ধকার তিন স্তরের অন্ধকার কিন্তু এই গভীর অন্ধকারের মধ্যে উজ্জ্বল হয়েছিল আলো হয়েছিল একটি বিষয় সেটা কি ছিল। ছিলাম তিনি বলেছেন তোমরা যেভাবে আসমানের উজ্জ্বল তারাগুলোকে গুলোকে জ্বলতে দেখো ফেরেজ তারা আল্লাহর ফেরেস্তারা দুনিয়াতে জিকের হালাকাগুলোকেও সেভাবে দেখতে পাই আসমান থেকে আমরা অন্ধকার রাতে জল জলে তারা দেখে চলার পথ ঠিক করি দিক নির্ণয় করি দুনিয়ার মানুষেরা রসুল সাল্লাম বলছেন দুনিয়ার মানুষেরা যেভাবে আসমানের তারাগুলোকে নক্ষত্রগুলোকে জ্বলতে দেখে ঠিক তেমনি ভাবে ফেরেস্তারা আসমানে ফেরেস্তেরা জমিনের বুকে তারার মতো জ্বলতে দেখেন সেই সমস্ত স্থানগুলোকে যেখানে কেউ আল্লাহ স্মরণ করছে আল্লাহর কথা বলছে সেই স্থানগুলোকে দেখে তারা জানতে পারেন জমিনের ঠিক কোথায় আল্লাহ সুহামতাল্লাহ জিকির হচ্ছে স্মরণ করা হচ্ছে আল্লাহর নাম উল্লেখ করা হচ্ছে যখন কোন একটি স্থানে একদল মুসলিম একত্রিত হন আল্লাহ স্মরণের উদ্দেশ্যে একত্রিত হন তখন ফেরেজ কাছে সেই স্থানটিকে মনে হয় উজ্জ্বল নক্ষত্রের মতো। তার মতো আলো দেখে তারা সেখানে এগিয়ে আসেন যেন তারাও সেই বরকতময় হালাকার অংশ হতে পারেন আলহামাতার দিকিরের সেই সমাবেশকে প্রত্যক্ষ করতে পারেন অংশ নিতে পারেন এবং সেখানে উপস্থিত মানুষদের জন্য তার দোয়া করতে পারেন কাজেই আমরা আশা করি এই মুহূর্তে আমরাও সেই সমস্ত সৌভাগ্য বা একজন ফেরেস্তারা ঘিরে রেখেছেন তারা আমাদের কল্যাণে যে সমস্ত দোয়া করছেন আলসু মহামতালের জন্য সেই দোয়াগুলোকে আমাদের জন্য কবুল করে নেন এবং আমাদেরকে নাজাদপ্রাপ্ত প্রাপ্ত মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন আল্লাহ আমিনাম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 সমুদ্রের তলদেশে তো কোন মানুষের পক্ষে থাকা সম্ভব নয় বান্দার আওয়াজ নয় এবং আমরা দেখতাম তার নেক আমলগুলো দিনে রাতে আসমানের দিকে ভেসে আসত অর্থাৎ ইউনুস সালামের আওয়াজ তাদের কাছে পরিচিত ছিল তারা জানত তিনি কে ছিলেন কেন জানত কিভাবে জানত কারণ ফেরেস্তারা দেখতেন তিনি দিনে রাতে যে নেক আমলগুলো করছেন সেগুলো আলো ক্রোশির মতো তাদেরকে অতিক্রম করে আল্লাহ করা আপনি কি দয়া করবেন না আল্লাহ বলেন হ্যাঁ ফেরেজ তাদের করা সুপারিশ কে আল্লাহ কবুল করলেন মঞ্জুর করলেন এবং আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে আল্লাহ কুরআনে আমাদেরকে এই আমাদেরকে এই দুয়া কবুলের কারণ সম্পর্কেও জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলছেন যদি সে আল্লাহর পবিত্রতা এবং মাহাত্ম ঘোষণা না করতো যদি আল্লাহ তাজবি না তবে সেই মাছের পেটে কিয়ামত পর্যন্ত তাকে থাকতে হতো ফেরেজ তারা সুপারিশ করেছিল কারণ তারা ইনুসালাম সম্পর্কে জানতেন ইনুসালামের পূর্বের তারা জানতেন। তিনি সব সময় স্মরণে রেখেছিলেন তার সুখ স্বাচ্ছন্দ্যের সময় তিনি আল্লাহকে স্মরণ করেছেন এ কারণে আমরা দেখতে পাচ্ছি বিপদের সময় আল্লাহ সুহামতাল্লাহ তাকে স্মরণ করলেন সাল্লাহাম তিনি বলেছেন তোমার সুখ স্বাচ্ছন্দ্যের সময়ে তুমি আল্লাহকে স্মরণ করো আল্লাহও তোমাকে তোমার বিপদের সময়ে স্মরণ করবেন এ কারণেই যুবক বয়সে আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে যেন তিনি আমাদেরকে বৃদ্ধ বয়সে স্মরণ করেন সুস্থতার সময় যদি আমরা আল্লাহ তাহলে তিনি আমাদেরকে অসুস্থতার সময় শরণ করবেন অবসরের সময় আমাদেরকে আল্লাহকে শরণ করতে হবে তাহলে তিনি আমাদেরকে আমাদের ব্যস্ততার সময় স্মরণ করবেন জীবিত অবস্থায় আল্লাহকে শরণ করতে হবে তিনি আমাদেরকে মৃত্যুর সময়ে শরণ করবেন সচ্ছল অবস্থায় আল্লাহকে শরণ করতে হবে অভাবগ্রস্ত অবস্থায় তিনি আমাদেরকে স্মরণ করবেন নিরাপদ সময়ে আল্লাহকে স্মরণ করতে হবে ভয় সময়ে বিপদের সময়ে তিনি আমাদেরকে স্মরণ করবেন এই সমুদ্রের তলদেশের গভীর অন্ধকার থেকে রক্ষা করলেন আল্লাহ তাকে উদ্ধার করলেন মুক্ত করে দিলেন আল্লাহ কুরআ বলেছেন এরপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করলামের এই ঘটনা এবং তার উদ্ধার করার প্রসঙ্গে একজন সাহাবি চাইলেন জিজ্ঞাসা করলেন এই দোয়া এটাকে শুধুমাত্র সেই যা ইউনুসাল্লাহামের জন্যই নাকি এটা আমাদের যে কারোর জন্য প্রযোজ্য হবে অর্থাৎ আমরা কি এই দোয়া ব্যবহার করতে পারব কিনা এবং সেটা কি কবুল হবে রাসুসাল্লি স্লাম বললেন হ্যাঁ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 ইনশাল তিনি আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন এবং সেই দোয়াটা কি ছিল এবং গৃহ বিশ্বাস ইয়াকিন আমাদের অন্তরে রাখতে হবে যদি কেউ আমাকে এখান থেকে উদ্ধার করে থাকেন সেটা হবেন একমাত্র ইয়াকিনের সাথে এবং ইফলাসের সাথে আন্তরিকতার সাথে একাগ্র চিত্তে আলাস মহাতালাকে আহ্বান করতে হবে সেক্ষেত্রে করে দিলেন আল্লাহ কুরআ বলছেন অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ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 তার উপর আমি একটি লাউ গাছ উদ্গত করলাম আল্লাহ বলছেন সেখানে তার উপরে আমি ছায়া দেওয়ার জন্য একটি লতানো গাছকে লাউ গাছকে আল্লাহ সুত্লা সরাসরি উল্লেখ করে বলেছেন লাউ গাছকে তিনি জমিন থেকে বের করার আদেশ দিলেন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 সেবাই তাকে পুনরায় তার জনপদে ফেরত পাঠালেন তিনি তার শহরে ফিরে গেলেন আল্লাহ কুরআনে বলেছেন তাকে আমি এক লক্ষ লোকের কাছে পাঠালাম বরং এই সংখ্যা আরও বেশি যখন সালাম তার জাতির লোকেদেরকে ত্যাগ করে চলে যাচ্ছিলেন আল্লাহ আজাবকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন সেই অবস্থায় ইউনুস্লাম দেখলেন যে তার জনপদের একজন ব্যক্তিও তার উপর ইমাননি সবাই তাকে প্রত্যাখ্যান করেছে কিন্তু ইউনুস্লা সাল্লাম পরবর্তীতে যখন আবার ফিরে আসলেন এবারে এসে তিনি কি দেখতে পেলেন তিনি দেখলেন জনপদের সকল মানুষ তার আহ্বান সাড়া দিয়েছে তাদের সবাই ইসলাম কবুল করেছে এরপর তারা ইমান আনলো ফলে আমি তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জীবনকে উপভোগ করতে দিলাম বলেছেন ইউনুস আলাহিস্লামের জাতির লোকেরা তারা ছিল ব্যতিক্রম কারণ এর পূর্বের আম্বি সালামদের যতগুলো কম ছিল তাদের কমগুলো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 গোত্রের লোকেরা না থাকলে তোমাকে কবে পাথর মেরে হত্যা করে দিতাম সেই পূর্বের জাতিগুলো কেউই আজাব দেখে ইমান তাদের কোন উপকারে বাসেনি কিন্তু ব্যতিক্রম ইউনুস সালামের জাতির ব্যাপারে আল্লাহুল্লাহ কুরআনে বলেছেন ইউনুসের সম্প্রদায় ছাড়া আর কোন জনপদ এমন ছিল না যে জনপদ আজাব দেখি ইমান এনেছিল এবং এই ইমান তাদের কোন উপকার করতে পেরেছে তারা যখন আলাস মহামতাল উপরে ইমান আনলো তখন আমি তাদের এই পার্থিব জীবনের অপমানজনক আজাবকে তাদের কাছ থেকে সরিয়ে নিলাম এবং তাদেরকে এক সময় পর্যন্ত জীবনের উপায় উপকরণ দান করলাম ইউনুস আল্লাহ ইরাকে মসুলে ফিরে আসলেন এবং জনপদের লোকেরা তার আহ্বানে সারা দিল এবং আলাস মহামতাল তাদেরকে তাদের উপরে নির্ধারিত আজাব থেকে উদ্ধার করলেন রক্ষা করলেন এই ঘটনাকে মাক্যী জীবনে নাদিল হয়েছিল যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তার জাতির লোকেরা কি ইউনুসাল্লা কৌমের লোকেদের মতোই প্রত্যাখ্যান করেছিল কাজেই সঠিক সময়ে এই ইউনুসাল্লাহামের কাহিনীকে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 সেই রক্তাক্ত আহত শরীর নিয়ে থেকে তিন মাইল দূরে একটি আঙ্গুরের বাগানে তিনি আশ্রয় নিয়েছিলেন ইউনুস্লাম মাছের পেটে থাকা নিজের দুর্বলতাকে পেশ করে আল্লাহ করেছিলেন ঠিক তেমনি ভাবে রক্তাক্ত অবস্থায় আহত শরীর নিয়ে আল্লাহ রাসু সাল্লাহাম তিনি ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আঙ্গুর গাছের ছায় বসে দোয়া করেছিলেন আল্লাহর কাছে নিজের দুর্বলতাকে পেশ করেছিলেন আমরা দেখতে পাই তার থেকে বর্ণিত একটি হাদিস করেছিলেন তার সমগ্র জীবন তিনি কষ্টে কাটিয়েছেন রক্তাক্ত হয়েছেন মাথায় লোহার হেলমেট ঢুকে গিয়েছিল মক্কায় কাফেররা গলায় গামছা পেঁতি তাকে হত্যা করতে চেয়েছিল শ্বাসরোধ করতে চেয়েছিল শিজদারত অবস্থায় তার মাথার উপরে উটের ভুড়ি চাপিয়ে দিয়েছিল এতগুলো ঘটনার মধ্যে কোন দিনটাকে আল্লাহ তার জীবনের সবচেয়ে কষ্টের দিন হিসেবে নিয়েছিলেন। তিনি বলেছিলেন সেই দিনের কথা। অথচ শারীরিক কষ্টের কথা চিন্তা করলে ওহুদের দিনে তিনি তিনি আরো মারাত্মকভাবে আহত হয়েছিলেন কিন্তু আল্লাহ রসুল্লাহাম বলেছেন সেই তায়েফের দিন এটাই ছিল তার জীবনের সবচেয়ে কষ্টের দিন কারণ তিনি সেখানে তার দাওয়াতকে প্রত্যাখ্যাত হতে দেখেছেন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 তিনিও সেই দাসের ব্যাপারে আগ্রহী হলেন এবং তাকে তোমার এলাকা কোথায় তোমার এলাকা কোথায় ছিল তোমার দিন কি ধর্ম কি সেই দাস বলল আমার বাড়ি নিনোভাই ইরাকের মসুল সেখানকার নিনোয়া বা নিনোভা অঞ্চলের বাসিন্দা আমি এবং আমি ইসাই ধর্মের অনুসারী নবী সাদাম তাকে বললেন তুমি তো আল্লাহ নেক বান্দা আল্লাহর পূর্ণময় বান্দা জুন নুন এলাকার বাসিন্দা তুমি তো ইউনুস এলাকার বাসিন্দা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 এবং মাথা এবং হাতে পায়ে চুমু খেতে লাগলো। কাজেই ইউনুসাল্লা সাল্লামের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি খুব ভালো করে জানতেন তিনি জানতেন কিভাবে তার লোকেরা তাকে প্রত্যাখ্যান করেছে ফিরিয়ে দিয়েছে কিন্তু এরপর আবার একসাথে সমগ্র জনপথ আল্লাহর উপরে ইমান ছিল কাজেই হতাশবার কিছু নেই সবর থাকতে হবে আল্লাহ সুমতাল সেই উপদেশে ইউনুসাল্লাহিস্লামের কাহিনী শুনিয়ে আল্লাহ রসুলকে জানিয়ে দিচ্ছেন ইউনুস আল্লাহামের কাহিনী বর্ণনা করা শেষ করার পর প্রথম যে শব্দটি আলহামতাল ব্যবহার করেছেন সেটা হচ্ছে ধারণ করো আল্লাহ বলেছেন অতএব তুমি তোমার রবের হুকুমের জন্য সবর করো আর তুমি সেই মাছ বলার মতো হও না যখন সে দুঃখে কাতর হয়ে তার রবকে আহ্বান করেছিল ডেকেছিল যদি তার রবের অনুগ্রহ তার কাছে এসে না পৌঁছত তাহলে সে নিন্দিত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতো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 নেক ব্যক্তিদেরকে কঠিন পরীক্ষার মাধ্যমে আলোচনা আরো ভালো কিছু দেওয়ার যোগ্যতা দান করেন এবং এই কঠিন পরীক্ষা এটা তাদেরকে ভালোবাসার লক্ষণ বাহ্যিক দৃষ্টিতে কোন বস্তু খারাপ মনে হলেও নেক ব্যক্তিদের জন্য আলোচনা চূড়ান্তভাবে উত্তম দিয়ে থাকেন যেমন আমরা দেখতে পেয়েছি লটারিতে পরপর তিনবার যখন ইউনুস আল্লাহামের নাম উঠে আসলো সমুদ্রে যখন তিনি নিজেকে ছুড়ে ফেলে দিলেন এটা তার জন্য বাহ্যিকভাবে খারাপ মনে হলেও আলোস মাতা ইউনুস্লামের জন্য দান করেছেন এবং তাকে সেই কঠিন বিপদ থেকে উদ্ধার করেছেন যেন তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন এবং এটা বোঝা সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছেন এবং তাকে সেখানে ডুবে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য আলোচনাতা বিশাল এক সামুদ্রিক মাছকে পাঠিয়ে দিয়েছেন যেই মাছ পানি ভেঙে তার দিকে ছুটে আসল এবং গিলে ফেলল কাজেই মানবিক সীমিত বোধশক্তি দিয়ে आल्लासम पे प्रज्ञा रही है जाचाई कर कचित नये क्षमत नहीं बरसा रखते आल्लासम्ला जाते करते कर मध्य समाधान और तरह मध्य रही मंदार कल्याण